এক এক দেশে মালিক তার নিয়ে বাস করত সবচেয়ে ছোট ছেলে মাক ছিল তার খুব আদরের ছেলে কিন্তু মিল মালিক যখন মারা গেল তখন সে তার মিল তার বড় ছেলের নামে লিখে গেল একটি গাধা তার মেজ ছেলের নামে একটি বিড়াল যার নাম ছিল পুসি তার দিয়ে গেল ছোট ছেলেকে বড় ছেলে হাসতে হাসতে আমি তোমাকে নিয়ে আমার নিজের জন্য খাবার ছোট মুশকিল আমার কাছে কোনো মিল অথবা একটা কাঁথাও নেই আমি কি করে বাঁচব তখন এমন কিছু জাদুই ঘটনা ঘটলো যা হতবাক করলো মার্কুয়েসকে ভয় পেওনা প্রভু ড়াল দেখে তার মনে আশার সঞ্জার হলো ঠিক আছে পুসি আমি দেবো তোমাকে ব্যাগ আর একজোড়া জুতো দেখি তুমি কি করতে পারো এখন পুসি তুমি যা যা বলেছিলে সব এনে দিয়েছি এবার তুমি কি করবে প্রথমে আমি আমাদের জন্য ডিনার এর করব। এক লাভ দিয়ে তাড়াতাড়ি ব্যাগটা বন্ধ করলো সে খরগোশ নিয়ে গেলো আমাদের জন্য খরগোশ নিয়ে এসেছো ধন্যবাদ ওরা রান্না করে খেলো সুস্বাদু খাবার আর তার রাস্তা আটকে দাঁড়ালো আমাকে ভেতরে যেতে দিন প্রভু আমি কিছু উপহার এনেছি রাজার জন্য আমাকে আটকাবেন না ভেতরে যেতে দিন তা না হলে রাজা হবেন। একটা বেড়াল যে জুতো পরে আছে আবার কথাও বলছে আমার নাম পুসি আমি আমার মালিক ক্যারাবাসের মার্কাসের কাছ থেকে এসেছি তিনি আপনাকে তার শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এই খরগোশ গুলো উপহাস্বরূপ পাঠিয়ে অনুগ্রহ করে স্বীকার করুন জুতো পারায় জাদুব খুশি হয়ে গেল আমরা তোমাকে রাখবো জুতোওয়ালা বিড়াল নামে ওকে যাবার আগে পেট পরে খাইয়ে দিও ওকে সবচেয়ে সুস্বাদু দুধ আর ক্রিম দিয়ে খাবার জন্য রাজার তাকে যা আদেশ করা হলো তাই করল পুশি খুব খুশি হয়ে চেটে পুটে সবটা ক্রিম খেলো আর যা কিছু ঘটেছে তা সবটা বললো তুমি রাজ পরিবারের সঙ্গে দেখা করেছো বলো আমাকে কেমন দেখতে ও আমাকে ভর্তি দুধ আর ক্রিম খেতে দিয়েছে খুব মিষ্টি কলার আওয়াজ এবং খুবই দয়ালু যেত আর এক দুটো খরগোশ উপহার দিত রাজাকে খুব তাড়াতাড়ি চারদিকে রুটে গেল জুতোওয়ালা আর কথা বলা বেড়ালের কথা যে তার মালিকের জন্য খাবার জোগাড় করে আর উপহার নিয়ে আসে রাজার জন্য যখন দরজা খুললো সে হেসে উঠল জুতো পরা বিড়ালকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা বিড়াল তো আবার জুতো পরে আছে আর সে বিড়াল কথাও বলতে পারে নিশ্চয় যার কথা আমি শুনে এসেছি আর অসীম ক্ষমতা সবাই আপনাকে খুব ভয় পায় দৈত্য খুব খুশি হয়ে গেল নিজের প্রশংসা শুনে তুমি খুব ভাগ্যবান আমি বিড়াল খাই না এসো ভেতরে এসো খুশি ভেতরে গেল আমি নিজের চোখে দেখতে চাই দৈত্য তখন এক বিশাল এক শক্তিশালী পরিণত হলো সে বেচনা ঠিক আছে আমি আপনাকে বিশ্বাস করছি রূপ ধারণ করুন সে ছোট্ট একটি ইন্দরে পরিণত হলো এক মুহূর্তের মধ্যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মুখের মধ্যে পুরে নিল এক মুহূর্তে খুব বেশি খেয়ে সে বেরিয়ে এল প্রাসাদ থেকে মাথা উঁচু করে সবকিছু ঠিক যেমন ভেবেছিল তেমনি হলো বসে বাড়ি ফিরে এলো তার মালিকের কাছে আজ কোনো খরবসাননি প্রভু চলো চলো নদীতে গিয়ে স্নান করি এখন হ্যাঁ মালিক এখনই ভসা রাখুন আমার উপরে সামনে একটি রাস্তা ছিল যেখান দিয়ে রাজার ঘোড়ার গাড়ি যেত কুশি জানতো রাজার পরিবার ওই পর্বে যাতায়াত করে একবার প্রতি সপ্তাহে সে অপেক্ষা করতে থাকলো সেই ঘোড়ার গাড়ির আর এলো সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করলো সাহায্য করুন উনি নদীতে স্নান করছিলেন তখন কেউ তার জামা কাপড়টি পালি গেছে খুব ঠান্ডা আমার মালিক অসুস্থ হয়ে পড়বেন যদি তাকে কেউ সাহায্য না করে তাকে দেখতে রাজপুত্রের মতো লাগছিল রাজার পোশাক পরে রাজকন্ গাড়ি থেকে নিয়ে এলো আর মার্কেস রাজকনী কে দেখলো এই ক্রথ রাজপুত্র। কোন ধন্যবাদ নয় তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো ক্যারাবেসের মার্কাস তোমার পাঠানো উপহার খুব উপভোগ করি প্রতিদিন আমাদের আরও কিছু বলার আছে কিন্তু প্রথমে আমাদের সঙ্গে প্রসাদে চলো সবকিছু লক্ষ্য করছিল এবার সে কথা বলতে শুরু করলো মাথা নাড়লো আর হতিস ভাবলো পুষির উপর ভরসা করা যাক খাবার একবার ও হ্যাঁ মহারাজ আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি নৈশ ভোজের আমার প্রাসাদে শাই আসছেন যদি রাজামশাই জানতে চান এই জমির মালিক কে তাহলে তোমরা বলবে এর মালিক হলো ক্যারাবাসের মার্কাস যদি তোমরা এমন না বলো তাহলে রাজা তোমাদের মাথা কেটে চাষিরা ভয় পেয়ে গেল আর তার পরিবার প্রসন্ন হলেন কারাবাসের মালিক তোমার এই জমিগুলো খুব ভালো ধন্যবাদ মহারাজ রাজার গাডি তাদের জানাতে. করে তার প্রাসাদ রাজকন্যা একে অপরকে দিকে ছিল আর রাজা আর রানীও তারা বুঝলো তারা খুব ভালো ছেলে খুঁজে পেয়েছেন তাদের মেয়ের জন্য রাজা মার্কেস সাথে কথা বলল, যা মার্কেস ভেবেছিল এমন কথা জীবনে কোনোদিন শুনতে পাবে না আবহিত হল এক মীল মালিকের ছেলে যে রাজপুত্র পরিণত হয়েছিল মার্কেস অবশেষে নিজের বাবার প্রতি কৃতজ্ঞ হলো এমন একটি বিড়াল তাকে উপহার দেবার জন্য জুতুওয়ালা পুষোর কখনো খরগোশের খুঁজে যেত না সে বাস করতে থাকল রাজা রায়ীর সঙ্গে তার রাজকীয় জীবন উপভোগ করতে থাকলো রাজপ্রসাদে